ইবনু আব্বাস রজিল্লাহ তাল্লুতে বর্ণিত তিনি বলেন সাহম গোত্রের এক ব্যক্তি তামিমদারি ও আদি ইবনু বাদ্দা রহমাতুল্লা আল্লাহ এর সঙ্গে সফরে বের হন এবং সাহম গোত্রের ব্যক্তিটি এমন এক স্থানে মারা যান যেখানে কোনো মুসলিম ছিল না তারা দুজন তার পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে ফিরে আসলে মৃতের আত্মীয় সজন তার মধ্যে স্বর্ণখচিত একটি রূপার পেয়ালা পেলেন না এ সম্পর্কে তাদের দুজনকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কসম করালেন অতপর পেয়ালাটি মক্কায় পাওয়া গেল যাদের নিকট পাওয়া গেল তারা বলল আমরা একটি আত্মীয়দের থেকে ব্যক্তি দাঁড়িয়ে কসম করে বলে এ দুজনের সাক্ষ্য থেকে আমাদের সাক্ষ্য অধিক গ্রহণীয় নিশ্চয়ই এ পেয়ালাটি তাদের আত্মীয়ের বর্ণনাকারী বলেন তাদের সম্বন্ধে এই আয়াতটি অবতীর্ণ হয় অর্থাৎ ওহে যারা ইমান এনেছো। তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তখন তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে ওসিয়াত করার সময় সাক্ষী রাখবে সুরা আল মাইদা আয়াত নাম্বার এক ছয়